মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ও আল্লাহ রাসলিল্লা ও আল্লাহ আলহি ও আসহাবিহি অমন ওয়ালা সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আমরা আলোচনা করছিলাম প্রিয় দর্শক ইসলামী আইনের বেশ কিছু নীতিমালা নিয়ে আমরা আশা করছি এই আলোচনার প্রশেষ প্রান্ত আমরা চলে এসেছি আর কয়েকটি পর্বে আমরা সে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা ইসলামী আইনের বৃহৎ পঞ্চম যে নীতি আদাত আয়াদ সেটির উপর আলোচনা করেছি আজকে আমরা এই বৃহৎ নীতির সাথে সংশ্লিষ্ট আরও বেশ কিছু নীতি আছে যেগুলো আদাতের সাথে রিলেটেড বা মুসলিম সমাজের প্রথার সাথে রিলেটেড মুসলিম সমাজের প্রথাকে যেখানে যথেষ্ট গুরুত্ব হিসাবে বিবেচনা করা হয় আমাদের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে মামালাতের বিভিন্ন সেক্টরে আমরা সেই কায়দাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ এর মধ্যে প্রথম যে নীতিটি আছে সেটি হচ্ছে ইস্তেমায় উন্নয় হজ্জাতুন ইয়েজিবুলহা এই নীতিটির অর্থটা কী ইস্তেমাল মানে হচ্ছে ব্যবহার আন্নাস মানে হচ্ছে মানুষ মানুষের ব্যবহার হজ্জা হজ্জা মানে দলিল বা প্রমাণ তাহলে ইস্তেমাল উল্লাশে হজ্জাতুন মানে মানুষের ব্যবহার অর্থাৎ মানুষের প্রথা যা মানুষ বারবার করে এটা শরীয়তে একটা দলিল ইয়াজীবল আমল বিহা যেটা দিয়ে আমল করাটা বা যেটা অনুযায়ী আমল করাটা ও আজীব ইয়াজীবল আমল বিহা জরুরি তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে ইস্তেমাল উন্নাস বলে যে মানুষ যে কাজগুলো বারবার করতে করতে মুসলিম সমাজে অভ্যস্ত হয়ে গিয়েছে তাহলে সেই কাজগুলো স্বাভাবিকভাবে আমাদের কাছে দলিল হিসাবে গণ্য হবে এবং সেই কাজগুলো এক একটা দিক হিসাবে আমাদের কাছে গৃহীত হবে এবং সে গ্রহণ করাটা আমাদের জন্য অজিব কারণ এক্ষেত্রে আদাত আমাদের উপর সে জিনিসটা আরোপ করে দেয় আমাদের মুসলিম সমাজের মানুষের এই ব্যবহারবিধিগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য এবং আরোপিত একটি বিষয় হিসাবে দেখা দেয় এটি হচ্ছে এই কায়দার অর্থ ইস্তমায় হজ্জা ইয়েজিবুল বিহা। যেটা অনুযায়ী আমল করা অথবা যার আলোকে কর্মতৎপরতা চালানো বা সিদ্ধান্ত দেওয়া এটা অপরিহার্য ও আজীব এর প্রমাণটাকে কিছু উদাহরণ দিলে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে আমরা বিশেষ করে দলিল বা প্রমাণের বিষয়টা কিন্তু আগেই আদাতের ক্ষেত্রে আমরা কোরআন এবং শুন্যায় যে কিভাবে আদাতের পক্ষে প্রমাণ এসেছে এখন আমরা কিছু উদাহরণ দেবো এক নম্বর উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সাহায্য নেয় এবং তাকে বলে যে আমার এই জমিটা তুমি বিক্রি করে দাও জমিটা যখন বিক্রি হল এবং সাহায্য প্রার্থনাকারী ব্যক্তি যিনি মূলত বিক্রেতা তিনি যদি তার টাকা সব বুঝে পান জমিটা সুন্দরভাবে বিক্রি হয়ে যাওয়ার পর ওই লোকের সহযোগিতা তখন সাহায্যকারী ব্যক্তিটি যদি এসে বিক্রেতার কাছে বলে যে আমাকে আমার পাওনাটা দিয়ে দেন আগে কিন্তু এরকম কোনো কথা হয়নি তাহলে একটা তো ভেজাল লেগে গেল তিনি তার কাছে সাহায্য চেয়েছেন তাকে কিছু টাকা দেবেন বলেননি আর ইনি হয়তো লজ্জায় কিছু চাননি কিন্তু এটা তো একটা পরিশ্রম একজনের জমি বিক্রি করে দেওয়া তাহলে কি করতে হবে ফয়সালাটা কী হবে তাদের মধ্যে কোনো চুক্তি ছিল না তাহলে কি বলা হবে যেহেতু চুক্তি ছিল না ফলে এই সাহায্যকারী ব্যক্তিটি কিছুই পাবেন না নাকি বলা হবে আমরা দেখব যে সমাজে প্রচলিত প্রথাটা কি। প্রচলিত প্রথাটা যদি এমন হয় যেমন যে সমস্ত অফিস আদালতগুলো বা অফিসগুলো বা ব্যক্তিবর্গ সাধারণত ব্রোকার হিসাবে কাজ করছেন ব্রোকার হিসাবে যারা কাজ করছেন জমি বিক্রির জন্য তাদের জন্য একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট থাকে এটা হতে পারে মূল অ্যামাউন্টের এক পার্সেন্ট আধা পারসেন্ট বা দুই পার্সেন্ট ইত্যাদি অথবা হতে পারে একটা সুনির্দিষ্ট টাকা যে এই পরিমাণ জমি বিক্রি করলে আপনাকে এত থোক বরাদ্দ দেওয়া হবে যদি অর্ফের মধ্যে দেখা যায় যে কোনো ব্যক্তি জমি বিক্রির ক্ষেত্রে হেল্প করলে তার জন্য এই পরিমাণ টাকা বরাদ্দ থাকে তাহলে এখানে অর্ফ হবে ফয়সালাকারী এবং এটা সেরা এই বিধান হয়ে যাবে এবং সেই বিধান অনুযায়ী ফয়সলা করা এই মাসালার ক্ষেত্রে আজীব হয়ে যাবে এটি হচ্ছে এই কায়দার অর্থ এস্ত উন্মাস ইয়েজিবল আমল বিহা যে মানুষের ব্যবহার ব্যবহারবিধি ব্যবহারিক সিস্টেম কিংবা প্রথা এটা এমন একটা দলিল যেটা অনুযায়ী মানুষের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে ফয়সলা দেওয়াটা জরুরি তাহলে এখানে এই দুই ব্যক্তি যদি আগে কোনো কথা নাও বলে থাকেন কোনো স্পষ্ট চুক্তি টাকার চুক্তিটা নাও করে থাকেন তাহলে অর্ফের কারণে অথবা প্রথার কারণে সাহায্যকারী ব্যক্তি তিনি এই জমি বিক্রিতে যেহেতু সাহায্য করেছেন তিনি একটা অ্যামাউন্ট পাবেন কিভাবে কি পরিমাণে বিল মা জমির সাধারণত অনেক বেশি জমি হলে বড় জমি হলে অ্যামাউন্টটা বাড়বে ছোট্ট জমি হলে অ্যামাউন্টটা কমবে বিল মারুফ। অর্থাৎ ওই এলাকার যে ন্যায়সঙ্গত প্রথা সুন্দর বিধান আছে সে অনুযায়ী ঠিক তেমনি একজন ব্যক্তি একজন শ্রমিককে নিয়োগ করলেন আজকাল তো দেখা যায় বিভিন্ন শহরে যে একদল শ্রমিক দাঁড়িয়ে থাকে তখন যারা এই শ্রমিকদের শ্রম কে কিনে নিতে চান তাদের নিজস্ব কোনো কারণে তাদের যে যে পর্যায়ে কাজ করাতে চান সেই পর্যায়ে তাহলে এদেরকে তারা তুলে নিয়ে যান এবং এদেরকে কাজে নিয়োজিত করেন ধরে নিলাম যে একজন ব্যক্তি এই একদল শ্রমিককে বা একজন শ্রমিককে তিনি নিয়োজিত করলেন তিনি কিন্তু ঠিক করলেন না যে কখন থেকে কখন পর্যন্ত কাজ করবে যেহেতু ঠিক করলেন না আর এই লোকে সে কাজ শুরু করলো বেলা তিনটায় এসে চলে গেল কিন্তু যিনি নিয়োগ করলেন তিনি বললেন যে না আপনাকে তো আরও কাজ করতে হবে পাঁচটা পর্যন্ত সে বলল যে না আপনি তো আমাকে বলেননি যে কতক্ষণ পর্যন্ত কাজ করতে হবে ফলে এই যে একটা মতে বিরোধ তৈরি হল একজনে কাজ করাতে চান পাঁচটা পর্যন্ত আরেকজনে তিনটা পর্যন্ত কাজ করে চলে যেতে চান তাহলে এখানে ফয়সালা কীভাবে হবে প্রিয়দর্শক এখানে ফয়সালা হবে আয়াদ বা অর্ফ তথা প্রথা অনুযায়ী আমরা দেখব যে এই সমাজে এই লোকালয়ে সাধারণত শ্রমিকদের ওয়ার্কিং আওয়ার বা কাজের সময় কতটুকু যদি সেটা হয় সাত ঘন্টা তাহলে সাত ঘন্টা যদি সেটা হয় আট ঘন্টা তাহলে আট ঘণ্টা যদি সেটা হয় দশ ঘন্টা তাহলে দশ ঘণ্টা যদি সেটা হয় ছয় ঘন্টা তাহলে ছয় ঘন্টা তাহলে যখন শ্রমিককে যিনি নিয়োগ দিলেন এবং শ্রমজীবী বা শ্রমিক নিজে তারা যখন কোনো সুস্পষ্ট কথায় বা চুক্তিতে আসলো না বরং এতটুকু চুক্তি যে আমি আপনার জন্য কাজ করব এভাবে কাজ করতে থাকলেও সময় নির্দিষ্ট না করে তাহলে সেক্ষেত্রে প্রচলিত অর্ফ এলাকার মধ্যে সাধারণত শ্রমিকরা যে ওয়ার্কিং আওয়ার তাদের থাকে সেটার ভিত্তিতে এটা নির্ধারণ করতে হবে এখানে বোঝা গেলো তাহলে স্তেরমাল উন্নাসে হজ্জাতুন ইয়েজিবুল আমালুবিহা যে মানুষের যে ব্যবহার ব্যবহারিক প্রথা বিধি সেটা হজ্জা সেটা দলিল অনুযায়ী আমল করা দরকার তবে এখানে মনে রাখতে হবে এই উভয় ক্ষেত্রেই যদি পূর্বান্নে তারা কাজ শুরু করার আগে যেমন আগের মাসালা সাহায্য করার আগে এই মাসালায় শ্রমিক তার শ্রমের কাজ শুরু করার আগে উভয় পক্ষ যদি কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতির উপরে বা টাকার উপরে বা সময়ের উপরে তারা একমত হয় এবং চুক্তি করে তাহলে সেটাই গ্রহণযোগ্য হবে ওর ফেরটা আর এখানে জারি রাখা এটা জরুরি নয় দর্শক আমরা আরেকটি নীতি আদা বা প্রথার সাথে সংশ্লিষ্ট আপনাদের সামনে পেশ করব সেটি হচ্ছে আর কেউ কেউ এই কায়দাটাকে আরবিতে এভাবে বলেছেন প্রথম যে আমরা এবার বলেছি আউ গালাবাদ তার অর্থ হচ্ছে নিশ্চয়ই প্রথা তখনই বিবেচিত হবে দলিল হিসাবে যখন সেটা সার্বজনীন হবে তর অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ঘটনায় এই অরফের ব্যবহার পাওয়া যাবে আও গাল আব্যাথ অথবা অধিকাংশ ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ লোকের কাছে এই অরফ বা প্রথাটা পাওয়া যাবে তাহলে এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে অধিকাংশ ঘটনায় অধিকাংশ লোকের কাছে পাওয়া গেলেও সেটাকে অরফ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বা প্রথা এবং সেটা যখন পাওয়া যাবে তাহলে এটা সার্বজনীন হয়ে যাবে সবার কাছে পাওয়া গেল সার্বজনীন সেটা তো একদম বেতাকিত আর যদি অধিকাংশের ক্ষেত্রে অধিকাংশ ঘটনায় পাওয়া যায় তাহলেও সেটা সার্বজনীন প্রথা হিসাবে গণ্য হবে এছাড়া যদি নাদের দু একজনের কাছে সেটা পাওয়া যায় যেটা রেয়ার একটা বিষয় তাহলে সেটা কিন্তু প্রথা হবে না কারণ বারবার ঘটছে না আর তার জন্য কোনো বিধানও মানে স্যার এই উপর ভিত্তি করা যাবে না সেকেন্ড যে বিষয়টা বলা হচ্ছে এখানে বিবেচ হবে যেটা বহুল প্রচলিত বা সার্বিকভাবে প্রচলিত আলগা আলেব বলতে বহুল প্রচলিত অধিকাংশ ক্ষেত্রে প্রচলিত আর সায় বলতে মানে সবার মধ্যে সব ঘটনার মধ্যে যেটা পাওয়া যায় ঠিক আগের মতোই ওই কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছে লালিন নাদের তবে দুর্লভ সিচুয়েশনের ক্ষেত্রে বা একটা দুটো ক্ষেত্রে যদি ঘটে তাহলে সেটা অরফ হিসাবে গণ্য হবে না এবং সেটা বিবেচ্য হবে না ফলে সরিয়াতে এই যে মার্শাল্লাগুলোর কথা আমরা বললাম কিছু উদাহরণ দিলাম সামনে আরও উদাহরণ আসবে সেই সমস্ত ক্ষেত্রে এই দুর্লভ সিচুয়েশানগুলো অথবা ঘটনাগুলো আমাদের জন্য হজ্জাত হবে না হজ্জাত হবে সার্বজনীনগুলো অথবা অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটছে অধিকাংশ লোকের ক্ষেত্রে অধিকাংশ ঘটনার ক্ষেত্রে এর উদাহরণ কী প্রিয়দর্শক এর উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো দর্জিকে নিয়োগ দেয় যে তুমি আমার আন্ডারে দর্জি হিসাবে কাজ করবে কাপড় সেলাবে মানে এরপরে কাজ শুরু হয়ে গেল কিন্তু এখন সুঁই সুতো দেবেকে সুঁই সুতো সাধারণত যিনি নিয়োগ নিয়োগকর্তা তিনি দিয়ে থাকেন অ্যাকসেপ্ট যদি কোনো এলাকায় সুঁইসুতো দর্জিনী যিনি আসতে হয় সে অরফ তখন এরকম অস্পষ্ট চুক্তির ক্ষেত্রে ওই অর্ফের দিকে তাকানো হবে অর্ফ যদি বলে যে না দর্জিনী যেই সুঁইসুতোর ব্যবস্থা করবে সে শুধু বেতন পাবে তাহলে সেটা হবে আর অর্ফ যদি বলে যে না তাকে এই দর্জির কাজের জন্য যাবতীয় যত ফ্যাসিলিটি দেওয়া দরকার সবই যিনি অ্যামপ্লয়ার যিনি তাকে চাকরি দিচ্ছেন তার দায়িত্ব তাহলে সেটা কিন্তু আরোপিত হয়ে যাবে যদিও চুক্তিতে এগুলে স্পষ্ট লেখা না থাকে আর দ্বিতীয় হচ্ছে যদি কেউ কোনো কারণিক নিয়োগ করেন ক্লার্ক নিয়োগ করেন তার অফিসে তার কাজ হচ্ছে অনেক কিছু লেখা নোট করা ইত্যাদি সেক্ষেত্রে সেই কারণিকের কলম কাগজ কে প্রোভাইড করবেন কারণিকের কলম কাগজ প্রভাইড করবেন যিনি নিয়োগকর্তা তিনি এটা হচ্ছে সার্বজনীন একটা অর্ফ সাধারণত প্রচলিত আছে আমাদের অনেক সমাজে কিন্তু যদি উল্টোটা হয় যে কারণিক নিজেই তার কলম কাগজ নিয়ে আসবেন তাহলে কিন্তু নিয়োগকর্তাকে সেটা দিতে হবে না যাই হোক অধিকাংশ ক্ষেত্রে আমরা আগের উদাহরণের মতই বলব নিয়োগকর্তাই সাধারণত এগুলো পেশ করে থাকেন এই হচ্ছে কিছু উদাহরণ এরকম আরও প্রচুর উদাহরণপ্রিয় দর্শক আপনারা পাবেন আমরা দর্শক একটা বিরতিতে চলে যাচ্ছি বিরতির পর ফিরে এসে আমরা এই নীতিমাললা গুলোর উপর আরো আলোচনা করব আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন श्लिष्ट कि आलोचित होलुमुलर आन, आन शो नामे कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी देखुल कुरान और इदर्शी रविवार रत साढ़े सम्प्रचार सकाली मुहम्मद सल्लमुक्तु रसुल्लाम যে ব্যক্তির দুনিয়াতে কোনো মুসলিম ব্যক্তির দোষ গোপন রাখবে আল্লাহ কে আমাদের দিন তার দোষ গোপন রাখবেন সেই মুসলিম চতুর্থ খণ্ড হাতের সংখ্যা ছ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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খোব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখন জীবনের রংধনু কেবল মাত্র ফিস বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দাল নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত দর্শক আমরা বিরতির পর আবার আমাদের আলোচনায় ফিরে আসলাম আমরা এখন আরেকটি ছোট্ট কায়দা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে এটাকে কে কে বলেছেন যাই হোক আমরা অর্থগুলো প্রিয় দর্শক আপনার সামনে বলছি প্রথম হচ্ছে যে অরফ বা প্রথার কথা আমরা বললাম যে এটা শরিয়াতে গ্রহণযোগ্য এবং সরিয়ার বেশ কিছু বিধানের ভিত্তিতে আমরা যখন ডিসপুট হয় ব্যক্তিদের মধ্যে তাদের মামলাতে তখন আমরা অর্ফের ভিত্তিতে সমাধানটা দেব। তো এই অর্ফের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাল অর্ফ যার উপরে যে প্রথার উপরে শব্দমালাকে মানে বিবেচনা করা হয় যখন দুই পক্ষের ব্যক্তিরা যে শব্দগুলো ব্যবহার করলেন এই শব্দগুলোকে যে অর্ফের উপরে বিবেচনা করা হয় যে অর্ফের ভিত্তিতে বুঝানো হয় উপলব্ধি করা হয় মেন করা হয় সেটি হচ্ছে ওই অর্ফ যেটা আগে থেকে চলে আসা সাম্প্রতিক অর্ফ অনেক আগ থেকে চলে আসছে ঘটনার শুরু থেকে চলে আসছে এখন যখন ডিসপুট হয়েছে এখনও সে অর্ফ বিদ্যমান এটাই হচ্ছে আল মোকার আসাবেকের অর্থ আল অর্ফ আল্লাহ আলাইন সেটা সাম্প্রতিক হবে আল আাবেক এবং সেটা সাবেক হবে অর্থাৎ আগে শুরু হয়ে এখন পর্যন্ত সেটা অবশিষ্ট আছে যে কথাটা আমরা আরেকটা কায়দার ক্ষেত্র বলেছিলাম তাহলে অরফের এটা একটা শর্ত তাহলে যে অরফ দিয়ে আমরা আমাদের এই শব্দমালাকে আমাদের মোস্তালাহ আমাদের পরিভাষাগুলোকে বোঝার চেষ্টা করব। সে হচ্ছে অরফ এখানে পরে বলা হচ্ছে দল নখির আল্লাহ হক তবে যেটা ঘটনা যখন থেকে মানে যে শব্দমালাগুলো নিয়ে আমরা কথা বলছি সে শব্দমালা যখন থেকে সমাজে এসেছে বা আমাদের আলোচনার মধ্যে যখন থেকে এসেছে তার পরবর্তী কোনো অর্ফ অর্থাৎ পরবর্তীতে উদ্ভূত কোনো অর্ফ যদি থেকে থাকে সেটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না তাহলে এখানে বোঝা গেল যে অর্ফ যেটা থেকে আমরা ডিরাইভ করতে চাচ্ছি আমাদের সমাধানটা সেটা হবে আগে থেকে যেটা চলে আসছে যেটা পরবর্তীতে এসেছে এবং পরবর্তীতে অ্যাড হয়েছে আগের অরফটাকে বাদ দিয়ে নতুন আর একটা অরফ বা প্রথা চালু হয়েছে আগেরটা আর নেই তাহলে ওই শব্দটাকে প্রথম অরফটা বাদ দিয়ে সেকেন্ড নতুন উদ্ভূত অরফ দিয়ে ব্যাখ্যা করা যাবে না বা প্রথা দিয়ে ব্যাখ্যা করা যাবে না যেমন সুরা তোবার ষাট নম্বর আয়ত যেখানে আল্লাহ তালা বলছেন ইন্নামা সাদাকাতা তলিল ফারা মাকিনা ফেতিক ওয়াল গা রিমিন ওয়াফি সাবিল ইল্লাহনিস ফরিদমিন আল্লাহ যে নিশ্চয়ই সাদাকাত এটা হচ্ছে ফকিরদের জন্য দরিদ্রদের জন্য মিসকিনদের জন্য এবং যারা জাকাত কালেকশান করবে এবং সেটাকে ডিসবার করবে বিতরণ করবে এই কাজে যারা নিয়োজিত সেই সকল লোকদের বেতন দেওয়ার জন্য এবং অন্তর জন্য নও মুসলিম অথবা যারা অ ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত সেই লোকদের অন্তর জন্য। জন্যে ওয়াফির রেখাব দাসমুক্তির জন্যে দাশমুক্তির ক্ষেত্রে ওলগা রিমিন এবং যারা রিনি ঋণগ্রস্ত ঋণের ভারে যারা ভারাক্রান্ত সেই সকল লোকদের ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ওয়াফি সাবিল ইল্লাহ এবং আল্লাহর রাস্তায় ওয়াবিনিসাবিল এবং যারা পথিক তার নিজেদের বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যদিও বাড়িতে সে সচ্ছল বাট এখানে সে কঠিন একটা অর্থনৈতিক কষ্টের মধ্যে নিপতিত হয়েছে তাহলে এখানে দুটো শব্দ নিয়ে আমরা আলোচনা করব একটি হচ্ছে ওয়াফি সাবিল ইল্লা আল্লাহর রাস্তায় এর দ্বারা কী বোঝানো হচ্ছে দ্বিতীয় হচ্ছে অবনেস সাবিল এর দ্বারা কী বুঝানো হচ্ছে আমরা জানি যে মুফাসরণী কেরাম যারা এর তাফসির করেছেন সেই সাহাবাই কেরাম রেদোয়ান্লাহ আলহিম আজমাইন তাদের যুগ থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত আমরা দেখি যে তারা বলেছেন এখানে হচ্ছে আলমুজাহিদুন নাফি সাবিল্লাহ ইশারাই জেহাদের ক্ষেত্রে যারা বের হয়েছেন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের কেউ জাকাত থেকে দেয়া যাবে তাদের প্রস্তুতির জন্য যত খরচ প্রয়োজন হয় সেটা দেওয়ার জন্য এটা একটা কারো কারো মতে অবশ্য সুবুল খেয়ারাত কিছু ভালো ভালো দিক ইসলামের ভালো ভালো দিক এর মধ্যেও জাকাত ব্যবহার করা যাবে যারা আগের মতো ওটাকে এতটা রেস্ট্রিক্টেড করেননি যদিও সবাই একমত যে প্রাথমিকভাবে জেহাদ ফিসাবিল ইল্লাকে এখানে বোঝানো হয়েছে তবে এটা পরবর্তীতে সুবুল খেয়রাত বা চ্যারিটির বিভিন্ন ক্ষেত্রেও সম্প্রসারিত হতে পারে কেউ কেউ অবশ্য বলেছেন যে রাসুলসাল্লা সাল্লাম চ্যারিটির যে হাদগুলোকে জেহাদ উল্লেখ করেছেন যেমন হাজ যেমন দ্য আওয়াহ ইল্লাহ যেমন শিক্ষা শিক্ষাটা তো পার্ট অফ দা আওয়াহ সেই এটাও জেহাদ ফি অংশ অতএব এ সকল ক্ষেত্রে যদি কেউ চ্যারিটেবল কাজ করেন তাদের সে কাজের ক্ষেত্রে জাকাতের টাকাটা দেওয়া যাবে যাই হোক আমরা পরিভাষাটাকে ধরলাম দুটো অর্থে এক যে যদি এখানে ফি সাবিল্লা বলতে বোঝানো হয় জেহাদ ফি সাবিল্লা অথবা সবুল খেয়ারাত এই পরিভাষাটা চলে আসছে হাজার বছর ধরে ওলামাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আবার এবনুসিলের কথা বলা হচ্ছে সেই ব্যক্তি যে তার লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে কোথাও পড়ে আছে মুসাফির হয়ে সেখানে সে অর্থকষ্টের মধ্যে আছে তাদেরকেও জাকাত দিয়ে সে অর্থকষ্ট থেকে উদ্ধার করার বিষয়টা এখন পরবর্তীতে কোনো যুগে এসে যদি ফি অর্থটা অন্য কোনো ক্ষেত্রে খাস হয়ে যায় যেমন বলা হলো যে বস্তির ঘর তুলে দেওয়ার ক্ষেত্রে বা এমন একটা কিছু যেটাকে আমরা বলবো যে আরেকটা খাত আরেকটা নতুন একটা চ্যারিটির খাতকে সুনির্দিষ্টভাবে বলা হলো যে সাবিল্লা বলতে যেমন তলাবুল আলম এলেম তালাশ করা এলেম তালাশ করার ক্ষেত্রে সাথে যদি কেউ এটাকে খাস করে ফেলেন তাহলে আগের ওরফটা এই ওরফের মধ্যে এসে না এবং সেটাকে রিলেট করা যাবে না ঠিক তেমনি যদি কেউ এবনুসাবিলকে বুঝান আত্তেফলাল্লা ক বা কুড়িয়ে পাওয়া সন্তান ছোট ছেলে ছোট একটা শিশু সাবিল রাস্তার ছেলে বা রাস্তার সন্তান যদি কেউ সেটাকে এ অর্থ থেকে কোথাও অরফ তৈরি হয়ে যায় যে আমরা তো জানি যে আজকাল স্ট্রিট বয়জ বাই স্ট্রিট চিল্ড্রেন নামেও একটা কথা প্রচলিত আছে যাদের কোনো হয়তো মা বাবা নেই অথবা স্ট্রিটে থাকে তারা এটা আজকে আমাদের বিভিন্ন দেশে আমরা এটা লক্ষ্য করছি হয়ে গেছে আমাদের তথা তথাকথিত আধুনিক সমাজ ব্যবস্থার ত্রুটির কারণে এবং ধনী গরিবের বৈষম্যের কারণে এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কমে যাওয়ার কারণে এটা হয়ে গিয়েছে এখন এবদুল সাবিলের অর্থ যদি কেউ স্ট্রিট চিলড্রেন করেন এটা নতুন একটা ইস্তেলাহ যে ইস্তেলাহ রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের যুগে ছিল না কোরআন নাজিলের যুগে ছিল না তাহলে এখানে আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি যে তাহলে আমাদেরকে থাকতে হবে এবনু সাবিল এবং ফি সাবিল্লার সেই ব্যাখ্যার উপর যে ব্যাখ্যা নবী সাল্লাহ সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত চালু হয়েছে এবং আমরা সেটার উপরেই আছেন আর যদি পরবর্তীতে কোনো ব্যাখ্যা যে দুটো ব্যাখ্যা আমরা বললাম তলাবুল আলম অথবা স্ট্রিট চিলড্রেনের ক্ষেত্রে সাবিল্লাবনু সাবিল অর্থটা ব্যবহার করেন তাহলে এই ইস্তলাহ বা পরিভাষাটা যদি সেটা অর্ফ হয়ে যায় কোনো এক সোসাইটিতে সেটা গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক এইভাবে আমাদেরকে বুঝতে হবে তাহলে আয়াদটা বা প্রথাটা যদি কন্টিনিউ করে পূর্বযুগ থেকে সেটাই হচ্ছে আমাদের কাছে ধর্তব্য পরবর্তীতে সেই প্রথা পাল্টে গিয়ে নতুন কোনো অর্ফ বা প্রথা যদি তৈরি হয় সেটা আমাদের কাছে ধর্তব্য নয় সেটা আমাদের কাছে বিবেচ্য নয় এটা হচ্ছে ছোট কায়দার মূল কথা দর্শক আমরা আরেকটা ছোট কায়দা আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে আল হাকু বেদেল এটা বোঝানো হয় আসলে সেই শব্দকে যে শব্দটা যে অর্থের জন্য প্রথম ব্যবহার করা হয়েছিল সে অর্থে ব্যবহৃত হয় প্রকৃত অর্থটা তাহলে শব্দের প্রকৃত অর্থটা এটা আদার কারণে কখনো কখনো আসলে পরিত্যক্ত হয় আল হাকে তুত্ত রাকু বেদেলা আল আদাহ তাইলে আদা মানে প্রথা প্রথার কারণে বা মানুষের মধ্যে এখন এই প্রথাটা চালু হয়ে গেছে এই কারণে কোন কোনো শব্দের ক্ষেত্রে আমরা দেখি তার হাকি অর্থ বাদ পড়ে যায় যেমন আদাব্বাহ কোন কোনো সমাজে সেটাকে বলা হয় হেমার বা গাধা কোনো কোনো সমাজে সেটাকে বলা হয় ফারাস বা ঘোড়া কোনো কোনো সমাজে সেটাকে বলা হয় রাওয়াতুল আরবা বা চতুষ্পব জন্তু ফলে আদাব্বার যে মূল অর্থ কুলমা ইয়াদব আল আর্ধ যে জমিনে যা কিছু চলে সেটার মধ্যে সেটা সীমাবদ্ধ না থেকে আদার কারণে সেটা কিন্তু ভিন্ন অর্থে প্রয়োগ হতে আমরা দেখছি এবং সেটাই এখানে বুঝানো হচ্ছে প্রিয় দর্শক এ বিষয়ে আমাদের আরও অনেক কথা ছিল আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে আসার কারণে আজকের পর্ব এখানে শেষ করছি ইনশাল্লাহ এ বিষয়ে আমরা পরবর্তী পর্বে আবারও কথা বলবো আশা করছি আপনারা সেই পর্ব দেখবেন সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে আয়দা ওসাল হসাল আলিয়া নবী আলম আহমেদ وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম আজ রাত সাড়ে আটটায় সকালে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 So if Jesus Christ, peace be upon him, bade for three days, who control the world? That means even God go The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. Yeah. Look, Dr. Jaquiret Shange Alapkori, every day of the night, 16th of the night, the whole Bangladesh. Peace TV, Bangladesh.